জাবির ইবনে আবদুল্লাহ রদিল্লাহ তালাহন হতে বর্ণিত তিনি বলেন সাতটি অথবা বর্ণনাকারী সন্দেহ নয়টি মেয়ে রেখে আমার পিতা ইন্তেকাল করেন তারপর আমি এক বিধবা মহিলাকে বিয়ে করি রসুলুল্লা সাল্লু আলসালাম আমাকে জিজ্ঞেস করলেন জাবির তুমি বিয়ে করেছো। আমি বললাম হ্যাঁ তিনি তারপর জিজ্ঞেস করলেন কুমারী বিয়ে করেছো না বিধবা আমি বললাম বিধবা তিনি বললেন কুমারী করলে না কেন তুমি তার সাথে খেলতে সেও তোমার সাথে খেলতো তুমিও তাকে হাসাতে সেও তোমাকে হাসাতো জাবিরদিলাহত আলাহু বলেন আমি তাকে বললাম অনেকগুলো কন্যা সন্তান রেখে আব্দুল্লাহ অর্থাৎ আমার পিতা মারা গেছেন তাই আমি ওদেরই মতো কুমারী মেয়ে বিয়ে করা পছন্দ করিনি আমি এমন মেয়েকে বিয়ে করলাম যে তাদের দেখাশোনা করতে পারে তাদের ভুল ত্রুটি পারে তিনি বললেন আল্লাহ তোমাকে বারাকাত দিন অথবা বললেন কল্যাণ দান করুন